আবু রাইজাহ রদুল্লাহ তাল্লাহন হতে বর্ণিত নবী সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন আসলাম গোত্র আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিন গিফার গোত্র আল্লাহ তাদেরকে মাফ করুন